আবু হুরাইরা হ্রদিয়াল্লাউতাল হতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর হক রয়েছে যে প্রতি সাত দিনে একবার সে যেন গোসল করে